মানবতার সমাধান সালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলাভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন এবং ইসলামী অর্থের কত গুরুত্ব আছে সে সম্পর্কে আলোচনা শুনছেন দান নিয়ে আমরা যে আলোচনা করছিলাম দান হচ্ছে মানুষের দান দানশীলতা ইসলামী অর্থনীতিকে মজবুত করার মতো একটা উৎস এই আল্লাহ আল্লাহতালা মানুষকে দান করতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওম্মদকে বলেছেন দান করো এবং দান করার বিভিন্ন ফজিলত মাহাত্ম মর্যাদা তিনি বর্ণনা করেছেন আমরা সেই বিষয়ক আলোচনাতে আরও কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করছি যে মহান আল্লাহ দান করাকে তা নিজের জন্য ঋণ গ্রহণ করা বলেছেন এবং আর তিনি বলেছেন যে তোমরা আল্লাহকে ঋণ দাও আমি এখন দুনিয়ার বুকে তোমাদের কাছ থেকে ঋণ নিতে চাই আর তার মানেই হল যে আমি এই ঋণ পরিশোধ করব। কারণ ঋণ হচ্ছে পরিশোধ তোমাদের কাছে এখন ঋণ নেবো দুনিয়াতে ইচ্ছা করলে দুনিয়াতেই তোমাদের ঋণ পরিশোধ করব আর না হয় আখেরাতে তোমাদের ঋণ পরিশোধ করব এবং তাতে তোমরা সেটা বর্ধিত আকারে পাবে প্রচুর রূপে পাবে মহান আল্লাহ বলেছেন মঞ্জাল আল্লাহ তালা সেই ঋণ বহু গুণে বর্ধিত করে দেবেন মানুষ দুনিয়াতে ঋণ সুদ খায় মানুষ দুনিয়াতে ঋণ দেয় আল্লাহ তালা রিন চাইছেন এবং সেই ঋণের উপরে মুনাফা দেওয়ার ওয়াদা করছেন তা তোমাদেরকে বহু গুণে বর্ধিত করা হবে আল্লাহ আর কারোর জন্য সংকীর্ণতা আনেন আর কারোর জন্য প্রশস্ততা আনেন আর তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে ফিরে যাবে সুরাবা কারা দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা অন্য এক আয়তে বলছেন আছে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে আল্লাহ তাকে তা বহু বর্ধিত করে দেবেন তার জন্য হবে সম্মানজনক পুরস্কার সম্মানজনক বিনিময় সুরাহাদিদ এগারো নম্বর আয়ত আল্লাহ অন্য এক আয়তে বলছেন إن المصدقين والمصدقات وأقردوا الله قرداً حسناً يضاف لهم ولهم أجر كريم سورة حديث 8 نمبر 8 جار صدقاء كوري پروس ايبن صدقاء كوري محلا صدقاء كوري پروس ايبن صدقاء كوري محلا الله قرداً حسناً এবং আল্লাহকে দান করে উত্তম ঋণ যারা উত্তম ঋণ দান করে তাদের জন্য বর্ধিত করা হবে তাদের জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় এই দানকে কারদে হাসানা বলেছেন আমাকে ঋণ দাও আমি তোমাদের ঋণ পরিশোধ করব কিন্তু না যা দেবে তা না বরং বহু গুণে বর্ধিত করে তা তোমাদেরকে ফেরত দেবো আবু হর রাজি বলছেন अल्लाह रसुल्हम सल्ला कृपन और दानशील व्यक्तर उपमा बर्णना कर उपमाटी लोकर मत जर परिधान थे एक लोहार जुब्बा लोहार जुब्बा देहे पड़े आत और टूटर साड़ीभूत भावे जोरान आई जुब्बार भेतरे दानशील जखनी एक दान तख जुब्बा तार देह ढिला এমনকি ঢিলার কারণে তা তার আঙ্গুলগুলোকেও ঢেকে ফেলে এবং তার পদচিহ্ন পাপ বা ত্রুটি মুছে দেয় দান করলে সেই দান এমনভাবে বেড়ে যায় যে পদচিহ্নকে মুছে দেয় তার মানে তার পাপ মুছে দেয় দান তার পাপকে মুছে দেয় পক্ষান্তরে কৃপণ যখনই দান করার ইচ্ছা করে তখনই সেই যুব্বা তার দেহে আরও এঁটে যায় এবং প্রতিটি করা তার নিজের জায়গায় বসে যায় সে দান করা তৌফিক লাভ করে না দান করে না বর্ণনাকারী আবহাওয়ারা বলেন আমি আল্লাহর রসুল শাসনকে দেখেছি তিনি তার আঙ্গুল নিজে জামার বুকের খোলা অংশে রেখে ইঙ্গিত করলেন যে এইভাবে তার হাত এঁটে যায় আর সে দান করতে পারে না তুমি তাকে দেখলে বলতে তিনি জুব্বাকে ঢিলা করতে চেষ্টা করলেন অথচ তার ঢিলা হলো না ঢিলা করতে চেষ্টা করা এটা কার উদাহরণ বকিলেন আর বাকি যে দানশীল যে দান করবে তার জুব্বা এমনিতেই ঢিলা হয়ে যাবে এটা বোহারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল্লাহ আসসালাম দান করা এবং না করার উদাহরণ দিয়ে এই লোহার যুব্বওয়ালার কথা উল্লেখ করেছেন দান করলে দানের দুনিয়ার একটা কারেন্ট সব আছে মানে সাথে সাথে একটা সব আপনি নিজেই লক্ষ্য করতে পারেন যদি আপনার কোনো রোগী থাকে সেই রোগের চিকিৎসা আপনি দান দিয়ে করুন তার মানে আপনার রোগী ভালো হোক অনেককে কি করে মানত মানে আর বলছিলাম যে মানত করা হচ্ছে মাকরু আল্লাহ তুমি যদি আমার এই রোগীকে ভালো করে দাও তাহলে তাহলে আমি তোমার রাহে বা মসজিদে পাঁচশো টাকা দেবো তার মানে না যদি ভালো করো তাহলে কিছুই দেবো না এই নজর হচ্ছে মাকরু কিন্তু আপনি আপনার রোগী যখন বাড়িতে আছে কিংবা আপনি নিজে রোগগ্রস্ত রোগী তখন আপনি দান করুন কিসের নিয়তে যে এরি বিনিময় আল্লাহ তালা আমাকে রোগমুক্ত করবেন ওষুধ খাইয়ে চিকিৎসা করা হয় এবং ঝাড় ফুঁক করেও চিকিৎসা করা হয় কিন্তু তোমরা দান করে চিকিৎসা করো যখনই আল্লাহর রাস্তায় দান করবে তখন আল্লাহর তরফ থেকে বিনিময়ে তোমার রোগী সুস্থ হয়ে উঠবে দান খয়রাত করলে পাপ মাফ হয় মহান আল্লাহ দানশীল মানুষকে ক্ষমা করে থাকেন তিনি বলেছেন আল্লাহ শাকুরুন উন হালিম সুরা তাগা নম্বর আর যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তাহলে তিনি সেই দানকে বহুগুণে বর্ধিত করবেন আর তোমাদের জন্য ক্ষমা করবেন ও এক ফির এই দানের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন্লাহুর উন হালিম আর আল্লাহ হচ্ছেন গুণগ্রাহী ধৈর্যশীল আপনি আল্লাহর বান্দাদেরকে কিছু দিলে আল্লাহ তার শুক্রিয়া আদায় করেন আল্লাহ সেই গুণকে আল্লাহ তালা পছন্দ করেন গুণগ্রাহী হন তার মানে গুণের কদর করেন দান শিল তার গুণের কদর করেন আর তার জন্যই তাকে বসুর মানুষ শুকুর গুজার হয় আর আল্লাহ হালিম সাশীল রসুল্লাহ সাল্লাহআাল্লাম একবার কাবিনা উজরা কে বলেছেন উজরা আসসালাত কোরবান আল্লাহ তালার নিকটে নৈকট্য দান করবে কে নামাজ ওয়া মুহ আর রোজা হচ্ছে ঢালস্বরূপ কাল কেয়ামতে এই রোজা আপনার জন্য জাহান নামে ঢাল স্বরূপ হবে মানে জাহান নামের ঢাল কাকে বলে ঢাল তলবার জানেন তো এইভাবে ধরলে পরে তরবারির আঘাত থেকে তীরের আঘাত থেকে বাঁচতে পারবেন ছাতার মতো লোহার ছাতা এই হচ্ছে ঢাল রোজা হচ্ছে ঢালস্বরূপ জাহান নামের আগুন থেকে তোমার জন্য ঢাল হবে এই রোজা আর দুনিয়ার বুকে রোজা পাপ পঙ্কিলতা থেকে ঢাল হবে তুমি রোজা রাখলে পাপ করবে না তাই না রোজার আসল উদ্দেশ্য কি যে তাকুয়া হবে আর তাকুয়া যার হবে সে পাপ করতে পারে না রোজা হচ্ছে ঢাল ঢালস্বরোপ ওয়াস তুৎ আহ আর সদাকা দান গোনাহকে মোচন করে ফেলে নার। যেমন পানি আগুনকে নিশ্চিন্ন করে ফেলে আগুন নিভিয়ে দেয় তেমনি দান করলে পরে সেই দানের একটা পাওয়ার আছে সেই দান তোমার পাপকে মোচন করে দেবে দেবে। তার মানে বুঝা গেল দান করলে আমাদের গোনাহ ক্ষমা হয় রাসুল্লাহ সাল্লা বলেছেন কেয়ামতের দিনে কঠিন রৌদ্র এমন কি বলা হয়েছে যে এক মাইল দূরে সূর্য আসবে বর্ণনাকারী সাহাবি বলছেন যে জানি না সেই মাইল এই মাপ জমিনের মাপ নাকি মিল এই শোরমা লাগানো কাঠি শোরমাকাঠি কাঠি। এত কাছে শোরমাকাঠি তো খুবই কাছে হয়ে যাবে ঠিক আছে এক মাইলই ধরলাম এক মাইল দূরে যদি সূর্য আসে তো কী সর্বনাশটা হবে জানেন তো এক মাইল তো দূরের কথা এখন যে জায়গায় সূর্য রাখা আছে সেই জায়গা থেকে সামান্য যদি দূরে সরিয়ে দেওয়া হয় পৃথিবী কী হবে গোটায় বরফে পরিণত হবে আর যদি সামান্য আগি নিয়ে আসা হয় এখনই তো বরফ গলতে শুরু করেছে বিজ্ঞানীরা বলছে ধীরে ধীরে বরফ গলছে এবং প্রত্যেক বছর সামান্য করে 10 সেন্টি করে পানি বাড়ছে সমুদ্রের এই সমুদ্রে পানি বাড়ার কারণে একশো বছর পর বা কিছু বছর পরে পৃথিবীর যে নিম্ন শ্রেণীর দেশগুলো আছে পানির তলায় চলে যাবে এখন থেকে সূর্যের তাপে বা মানুষের কৃতকর্মের ফলে জানা কলকারখানা এই যে গাড়ি এত এত গাড়ি এই যে আমরা এসির ভেতরে আরাম নিচ্ছি এসি কিন্তু বাইরে গরম ছাড়ছে ভেতরে ঠান্ডা করলেও বাইরে গরম হাওয়া চাচ্ছে এইভাবে পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করছি আর তার ফলে বরফ গলে যাচ্ছে পৃথিবীর মেরুতে যে বরফগুলো আছে সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে আর যখন গলে যাচ্ছে তখন পানি বাড়ছে সমুদ্রের এইভাবে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলছি সূর্যের তাপের কারণেও আপনার বরফ গলতে পারে পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন হতে পারে কেয়ামতের মাঠে ওই সূর্য এক মাইল দূরে যদি আসে তো অবস্থা কি হবে হুজুর অবস্থা তাহলে এই বডি থাকলে পরে আমাদের কি অবস্থা হতে বুঝতেই পাচ্ছেন এই বডিতে আমাদের যখন প্রখর রৌদ্র তখন যদি আমাদের এই বডি গায়ের কাপড় খুলে দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন আর কেয়ামতের দিনে তো এমনিতেই ন্যাংটা সেই অবস্থায় আপনি যখন ক্যামতের মাঠে দাঁড়াবেন আর সূর্য এত কাছে আসবে তখন এত জ্বলন এত জ্বালা এত না আপনার দেহের মধ্যে আসবে সেটা আপনি অনুমান করতে পারেন বাকি কথা একটু পরে বলছি বিরতির পর প্রিয় দর্শক সাথে থাকুন কাছে থাকুন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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন আজ রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 প্রিয় দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম সূর্য এক মাইল দূরে আসবে আর তখন রোদ্দ্রে এত কষ্ট হবে এত কষ্ট হবে যেদিন আল্লাহর আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ তালা যাকে চাইবেন সে রোদ্দুর থেকে বাঁচাবেন এবং নিজের আড়সের ছায়ায় তাকে ছায়া দান করবেন এ সাত প্রকার ব্যক্তি আল্লাহর আড়সের নিচে ছায়া পাবে তার মধ্যে এক প্রকার ব্যক্তি সেই যে যার ডান হাত দান করেছিল আর তার ডান যা দান করেছিল তার বাম হাতেও জানতে পারেনি গোপনে গোপনে দান করেছিল এমন গোপনীয়তা অবলম্বন করেছিল যে ডান খবর বাম হাতেও জানে না তার মানে খুবই গোপনভাবে আল্লাহর পথে ব্যয় করেছিল এ সেই ব্যক্তি যে ওই দিনে ওই এক মাইল নিচে সূর্য নেমে আসবে আর প্রখর রৌদ্রের দিনে আল্লাহর আরও ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আরও বলেছেন তারক্ষণ না মানুষের মাঝে বিচার শেষ হয়েছে কি সুন্দর ছাতা ছাতার অর্ডার দিয়ে দেন এখন থেকেই কেয়ামতের দিনে প্রখর রৌদ্দ্র সেই দিনে এই এত কঠিন এত প্রখর রৌদ্দ্র কি করে সহ্য করব কারণ সেই দিনকার বডি আমাদের এই দিনকার বডি থাকবে না তাই না এ বডি আর সে বডি আলাদা যেমন যারা হাউজে কসরের পানি পান করবে সে পানির গুণ কি দুধ থেকে সাদা আর বরফ থেকেও বেশি ঠান্ডা আর মধুর থেকেও বেশি মিষ্টি এখন যদি দুনিয়াতে দেওয়া হয় খাবেন আপনি খেতে পারবেন বরফ থেকেও যদি বেশি ঠান্ডা হয় আর মধু থেকেও যদি বেশি মিষ্টি হয় খেতে পারবেন সাদা যা হবে হবে রংটা বোঝা গেল। কিন্তু বরফ এত ঠান্ডা তার থেকেও যদি ঠান্ডা হয় আপনি পানীয় সে পানীয় খেতে পারবেন না কিন্তু সেই দিনকার যে বডি সেই দিনকার আপনার যে চেহারা মুখ সেই দিনকার আপনার যে খাবার চাহিদা এটাই হবে সব থেকে প্রিয় পানীয় যে পানীয় একবার পান করলে আর কোনো দিনই পেঁয়াজ লাগবে না হাও যে কউসারের পানি একবার যদি পান করেন আল্লাহ নবীকে দাও না তাই না কাল কাউসার সেই কউসার মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাহ আসালামকে দেওয়া হয়েছে তিনি নিজের হাতে আমাদেরকে পানি পান করাবেন তবে কোনো বিদ্যার্থী সেই পানি পান করতে পারবে না সেই পানি পান করবে এমন পানীয় যে সেই দিনকার বডির জন্য উপযুক্ত বর্তমান বিশ্বে আমাদের পৃথিবীতে বসবাসকালে সেই পানি যদি আপনাকে দেওয়া হয় আপনি পান করতে পারবেন না আপনার জন্য বাঞ্ছনীয় নয় আপনার জন্য ভালো পানীয় নয় এটা রোগ থেকে পানি কেউ পান করবে বেশি ঠান্ডা পানি কেয়ামতের মাঠে আমাদের এই বডি থাকবে উলঙ্গ দেহ যে দেহে কোনো কাপড় নেই সেই দেহে এত এমন রোদ যে রোদ এক মাইল দূরে সূর্য আছে কত প্রখর হবে আর আমাদেরকে দগ্ধ করবে চামড়া দগ্ধ হয়ে যাবে তবু ধ্বংস হয়ে যাবে না জাহান নামের আগুন কে না জাহান নামের আগুন সত্তর গুণ তেজ বেশি সেই জাহান নামের আগুনে দেহ পূর্বে। কল্যামা না হোম জলো দান গায়ে রাহা লেদো কোলা যখনই চামড়া পুড়ে যাবে আর চামড়ার বিনিময়ে নতুন চামড়া গজানো হবে যাতে করে শাস্তি ভোগ করতে থাকে আলাদা আর বডি সেই বডি নষ্ট হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না আর যাহার নামে তো আলাই ইহিয়া না বাঁচবে না মরবে আল্লাহ তালা অটোমেটিক ভাবে আমাদের দেহ আমাদের বডি তৈরি হবে চামড়া অটোমেটিক তৈরি হবে পূর্বে আবার ভালো হয়ে যাবে পূর্বে আবার গজাবে চামড়া কেন আজাব ভোগ করানোর জন্য কেয়ামতে যদি রোদ্দুর থেকে বাঁচতে চান ছাতা তৈরি করুন কিসের ছাতা সাদাকার ছাতা তাহলে সেই ছাতার নিচে আপনি রোদ্দুর থেকে বাঁচতে পারবেন রোদ থেকে বাঁচতে পারবেন যে কেয়ামতে ভয়ানক রোদ এ হাদিস শ্রবণ করে আবু মারসাদ কোনোদিন ভুলেও কিছু না কিছু সদকা করতে ছাড়তেন না যখন হাদিস শুনলেন যে ছাতা তৈরি করো কাল কেয়ামতের মাঠে ছাতা হবে এই সাদকা তখন আবু মারসাল সাহাবি হাদিস শোনার পরে প্রত্যেক দিন সাদকা করতেন কিছু না কিছু সাদকা করতেন খবরদার সামান্যকে তুচ্ছ করো না কারণ একেবারে না দেওয়া আরও তুচ্ছ কথা সামান্য দান করতে লজ্জা করো না কারণ কিছুই না দেওয়া আরও লজ্জার কথা অনেকে ভাবছে যে সামান্য দেবো সামান্য নামি সামান্যের মালিক সামান্য দিলেই বাকি না দিলেই বা কিন্তু আল্লাহ তালা সামান্যকেই বহু রূপে গণ্য করতে পারেন না সামান্যই দিন সামান্য দেওয়া লজ্জার কথা না বরং একবারে না দেওয়াটা বেশি লজ্জার কথা সুতরাং আপনি দিন আপনার যা আছে আপনার যেমন ক্ষমতা আছে আপনি দিন জানেন আমি দেখেছি চাঁদা আদায় করা যখন এক দেশে মুসলিম ভাইরা যুদ্ধের কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে বাস করছিল এবং তাদের খাবার হচ্ছিল না সাথে তখন চাঁদা আদায় হচ্ছিলো টেলিভিশনে এত চাঁদা আদায় হচ্ছে ওলামারা চাঁদার জন্য উদ্বুদ্ধ করছেন দানের জন্য দান দাও তখন দেখেছিলাম মেয়েরা নিজেদের অলংকার খুলে দিয়ে পাঠাচ্ছে এমনকি রসুল্লাহ ঈদের মাঠে যখন বললেন হে মহিলারা তোমরা দান করো দান করো সাদকা করো আমি তোমাদেরকে অধিকাংশ জাহার দেখেছি তোমরা জাহার নামে পুরুষদের তুলনায় বেশি গেছো কারণ তোমরা কি করো তোমাদের নামাজ রোজা কম তোমাদের দিন কম আর তোমরা স্বামীর স্বামীর করো। স্বামীর কাছে খাও পাও আর করো। না এমনি স্বভাব হাজার দিলেও যায় না অভাব এটা স্বামীর কাছ থেকে তাদের অন্তরে এইরকমই আছে না ফরমানি করো স্বামীর স্বামীর কথা শুনো না স্বামীর কথা অনুযায়ী চলো না এই জন্য তোমরা বেশি জাহান্নামবাসী মহিলারা কানের দুল নিজেদের অলঙ্কার খুলে দিতে লেগেছিল সেরকম দেখেছি যে মহিলারা নিজেদের অলঙ্কার তাই দিচ্ছি আপনার কাছে পাঠালাম আমি শুধুমাত্র একটি অ্যানুসালিন ইনজেকশনের মালিক আমি আপনাকে দিয়ে পাঠালাম যদি আমার কোন মুসলমান ভাই বোনের কাজে লাগে তো লাগিয়ে দেবেন দেখলেন দান করা যে সামান্য দান তার কাছে কিছু নেই উদ্বুদ্ধ করা হচ্ছে তার কাছে মাত্র যে তার সুগার আছে ডায়াবেটিস রোগ আছে ইঞ্জেকশন নিতে হ্যানসি ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনটা দিয়ে পাঠিয়েছে বলছে যদি আমার কোনো ভাই ডায়াবেটিস থাকে সেখানে তাদের কাজে লাগবে আল্লাহ আখবর এই হচ্ছে দান করার কি আগ্রহ সামান্য কিছু হলো যা আছে আপনি দান করুন দান অনেক সময় দানের সময় এমন জিনিস দরকার হয় যে আপনার সামান্য জিনিস কাজে লাগবে আর হয়তো বা কবর বাসির গরমকে দূর করে দেয় আর মোমেন তার সাদাকার ছাতার নিচে কাল কেয়ামতে ছায়া গ্রহণ করবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মোমিনদের উপকার করতে পারি মুসলিমদের উপকার করতে পারি অর্থনীতি এই যে একটা প্রয়োজনীয় দিক সেটাকে মজবুত করতে পারি আমরা আমাদের দানের মাধ্যমে আমাদের জাকাতের মাধ্যমে আমাদের ফেতরার মাধ্যমে আমাদের ওসরের মাধ্যমে আমাদের নফল সাদাকার মাধ্যমে আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও সময় শেষ হয়ে এসেছে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের মাধ্যমে সময়টা কাটাবো ইনশা আল্লাহ খাওয়াও হারাম তো ওই গরিব মানুষরা কি করে খাবে ওটা একটু ব্যাখ্যা দেওয়া বুঝে ভালো হতো যখন দেখবে যে আমার রুজির রোজগার হচ্ছে না আমার পেট চলছে না তখন দেখছে দুটো পথ খোলা একটা পথ হয় ভিক্ষা করো আর দ্বিতীয় পথ না হয় বিড়ি বাঁধো যদি বলেন বিড়ি বাঁধা হারাম এবং ভিক্ষা করা হারাম তাহলে তার জন্য আর কোন পথ আছে আর কি কোনো পথ নেই আল্লাহতালার জমিনে আর কি কোনো পথ নেই আরও বহু পথ আছে আরও বহু হালাল পথ আছে যদিও তাতে পয়সা কম হয় তবু আপনার পেট চলবে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে আমি কোনোভাবে হারামে যাব না তুলনামূলকভাবে ভিক্ষা করা আর খারাপ কাজ করা খারাপ কাজ আপনি করবেনা যাতে ভিক্ষা করতে হলে আপনি করুন ভিক্ষা করা হারাম হলেও কোনো নোংরা কাজ খারাপ কাজ হারাম ব্যবসা থেকে ভালো সুতরাং এই দুটো পথই না আরও পথ খোলা আছে আপনার আপনি যদি চেষ্টা করেন অমাইয়াকলিয়া আল্লাহ মখ রাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করার চেষ্টা করবে হালাল লুজিয়ে অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ তাকে পদবে করে দেবেন ইনশা আল্লাহ তার পদ বেরিয়ে যাবে খাবো না খাবো না আপনার দেশে আপনারা জানেন যারা বলছে বিড়ি বাঁধে আমাদের প্রচুর উপকার হয় আমাদের প্রচুর উপার্জন হয় আমরা যদি এটাকে বন্ধ করে দিয়ে আমাদের পেট চলবে না সেই দেশেই আছে সেই গ্রামেই মানুষ বহু মানুষ আছে গরিব মানুষ আছে যারা এটাকে হারাম মনে করে বিড়ি বাঁধে না তাদের সংসার চলছে চলছে না চলছে না তাহলে নিশ্চয়ই এটা একটা খোঁড়া যুক্তি খোঁড়া ওজোর দেখি বি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে এসে মাদ্রাসা চালায় ওই মাদ্রাসাকে আমাদের পড়াশোনা যায় না যায় যে মাদ্রাসা হারামের উপরে চলছে যদি মনে করেন যে শুধুমাত্র হারামের ওপরে চলছে সেই মাদ্রাসায় খেয়ে পড়াশোনা যায়জ না হারাম খাওয়া যায় না কিন্তু যদি মাখলুত হয় তার মানে মিশ্রিত টাকা হয় তাতে হালাল টাকা আছে হারামও টাকা আছে তাহলে বলেছিলাম যে তাদের যদি কেউ দাওয়াত দেয় এরকম মানুষ তার কাছে খাওয়া যাবে আর এইখানেই কোনো প্রতিষ্ঠান হয় যেখানে হালাল হারামে মিশ্রিত আছে সেখানে শিক্ষা নেওয়া যাবে যেমন সরকারি প্রতিষ্ঠানগুলো দেখুন সরকারি মাল হালাল হারাম দুই আছে সেখানে আমরা বিনা পয়সায় পড়াশোনা করছি তো যেখানে মিশ্রিত মাল সংমিশ্রিত মাল হালাল হারামে মিশ্রিত মাল আছে তাদের দাওয়াত খাওয়া যায়জ তাদের কাছে উপকার নেওয়া যায়জ যখন খাঁটিভাবে জানব যে হারাম ছাড়া আর কোনো উপার্জন নেই তখন আমরা নিশ্চিন্তভাবে জানব যত কিছু আছে সব হারাম অতএব তার একটুকু খেলেও সেটা আমি হারাম খাব তখন আমি সেখানে পড়তে যাব না পড়াশোনা করবো না বা সেখান থেকে কিছু খাবো না এই হবে তাকোয়া এই হবে মুসলিমদের করণীয় কর্তব্য আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দেন اللهم اقفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن من سواك اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته फिल्टार कर पानी विशुद्धिस कर रक्त विशुद्ध है ताप दिल सोनाशुत पवित्र कुरने अनेक बारिमुज अर्थात तुम्हारा नामज दओ जो सम्पद के विशुद्ध कर বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যমি সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টাকা ফোর টু ফোর কল করুন ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন পিস এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ শেরক শুদ্ধ করার জন্য দাউদার কে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর রহমান কাজী বিনার হুসেনিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী काल पुन सम्प्रचार सकाल साढ़े छंगदे बीस टी बांगल्